লেগে থাকে সবসময় থাকে আর মনের ভিতরে ভয় হয় যে ঠেকে যায় কিনা ঠেকে যায় কিনা ঠেকে যায় ভয়টা বেশি আবার দি আছে কারণ সে জানে আমি তো ঘুমাচ্ছি না আমি তো মেহনত ছেড়ে দিচ্ছি না আমি তো বাদ দিচ্ছি নাই হ্যাঁ কেটে যাচ্ছে থেকে আমাদের সাথে কাজ করে যাচ্ছে ভয় করার ভয় করতেছে চলার মতো চলতেছে দোস্ত এই যে তার ভয় এই তার আশা আশা এবং ভয় নিয়ে লাগাতার দায়মান আবাদন মেহনতের লাগে থাকে তাকে কামিভাবে চলমে পৌঁছাই দিচ্ছে ঠিক কিনা আর যে মেলা চালাস মেলা জ্ঞানী মেলা চতুর দোস্ত নিজের খুব অহমিকা আছে অহংকারের দাবি আছে কাজে কাজেই বুদ্ধিমান ওই ব্যক্তি যারা ছোটবেলার থেকে যৌবনকালে তবার কাজে স্লাইয়ের কাজে হাতর দু বেড়ে লেগে যায় যৌবন করে থাকে করতে থাকে মর থাকে করতে থাকে শয়তানের সঙ্গে দোষ দোস্তি কুস্তের কোথায় আমার হজরত দাবার কাত আমাদের তো শয়তানের সঙ্গে কুস্তি লড়াই আমরণ চলবে কখনো সে দেখবে কখনো আমরা দেখবো কখনো সে তালে ফরবে কখনো আমরা তলে যখন গুণা হয়ে যায় তখন বুঝতে সে এখন উপর ভরে আমি তালে ভরে গেছি আবার দবাটা আবার লাগে যাব। আবার দেখা যাবে গুণাতে পাশা কবি হয়ে গেছে তাহলে বুঝতে হবে শয়তান আমি উপরে পড়ছি ঠিক না যে এরকম দোস্ত দোষী কেমন চলবে কবি ওর কবি কবিও দেওয়া হলে কবি তো দাবার দেওয়া হলে মরণপণ দোষ চেষ্টা চালায় যাবো করে যাবো শেষ শেষ ফল শেষ ফল কি হবে সেটা দেখতে হবে শেষের দিকে যদি আমার পাটা সে তার পাঠ এসে যায় তো আবার যায় যায় ওই যায় কাম হয়ে গেল ঠিক না কথা বল যারা ফুটবল কত লাথি মারে কত জোরে মারে এটা দেখা হয় না দোস্ত গোল বাসের যে লাথিটা পার করে দিলে সেটা কিন্তু কাম যায় না। এমনি ভাবে। দোস্ত আমাদের একটা মহতের গোলবাস আছে সেই সময়ের শেষ মুহূর্ত এটা আসল মুহূর্ত সেই সময় কি অবস্থা হবে যার শুরু জিন্দগিতে যে মেহনতটা বেশি করবে শেষ করে আল্লাহ তালা তাকে সে অবস্থায় মতদান করবে ইনশাল্লাহ এই আশা ভরসায় দোস্ত আমাদের জিন্দগি তাকওয়ার জন্য তাবার জন্য এসলা শেখার জন্য ইসলাহ করার জন্য দিয়ে দিতে পারি দোস্ত আল্লাহ চাহতো আল্লাহের রহমতের আশাবাদী হয়ে আল্লাহ শেষ মুহূর্তে আমাদেরকে তাকওয়ার অবস্থায় তোর অবস্থায় এসলাহের অবস্থায় আপনার মারেবাদ মোহাম্মত এবং রোজামন্দির অবস্থায় আমাদের মুহূর্তের গোলগাসটা পার করে দেওয়ার আশা আমরা কাজটা করতেছি মুসলিম মুসলিমুন কিন্তু দোস্ত আজ আল্লাহর বলে এরপরও কিছু কিছু মানুষ আছে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে তারা মুখে লাই রাহ্লাহ বলে আল্লাহ ছাড়া এবার এবার কোনো মাহবুদ নাই বলে মুখে বলে কিন্তু ভিতরে ভিতরে সে তার খেয়াল খুশিকে মাহবুদ বানায় বসে আছে তার হাওয়াকে সে মাহবুদ বানায় বেশে আছে এরকম কিছু মানুষ আছে তারা মুখে বলে আল্লাহ ছাড়া মাহবুদ নাই কিন্তু তার কার্যত সে তার খেয়াল খুশিকে তার হাওয়ায় নর্শকে মানে আছে আল্লাহা কে অবস্থা কোরআন শরীফের ভিতরে আপনি দেখেছেন আমার বন্ধা আপনার উন্মতের ভিতরে এরকম কিছু লোককে দেখছেন সে তার হাওয়াকে হাওয়া মানি খায় সাথে নষ্ট দেয়াল খুশিকে ইলাহ বানায় বসে আছে মাবুত বানায় বসে আছে অর্থাৎ নষ্টকে মহাবুদ তো কেউ বলে না এখন পর্যন্ত কাহেরা তো নষ্টকে মহবুদ নাকি আল্লাহ কাজ এখানে বলতেছেন এর মানুষ নিজের নষ্টকে নিজের হাওয়াকে মহবদ বানাইছে বলতেছে হাওয়াকে মাবুত বলে অর্থ কি পুরাণ কেন এটা বলতেছে মুফতি শবি সাহ রহমতুল্লাহ বলেন আল্লাহাকে এখানে নিজের নফসের পূজা করানোওয়ালা খেয়াল খুশি মতো চলানোওয়ালাকে হাওয়াকে মাহবুদ বানো এই হিসাবে বলতেছেন আসলে মহবুদ হওয়া না হওয়া করে আনুগত্য করে যে যার অনুবত্য আনুগত্য করে যে যার হয়ে যায় অনুগত হয়ে যায় সে তার মাহবুদ হয়ে যায় যারা আল্লাহ পাকে হুকুমের আনুগত্য করে আল্লাহ পাকে গোলামি করে আল্লাহ তার মহবুদ আর তার খেয়াল খুশির আনুগত্য করে তার খেয়াল কি সেই অর্থে আল্লাহ তালা বলছেন আবার আয়তামান ইত্তা কাদা ইলা আবার ইত্তা ইা রসুল আপনি লক্ষ্য করেছেন আপনি দেখেছেন কিছু কিছু লোক তার হাওয়াকে খেয়াল খুশিকে ইলাহ বানিয়েছি ইত্তা খাদা ইত্যাদা মাহবুদ সে তার ইলা হাওয়াকে মাহবুদ বানাইছে মানে সেটা আনুবত্য কিন্তু তার হাওয়াকেই করে তার খেয়াল খুশিকে সে আনুবত্ত করে অর্থাৎ খেয়াল যা করে খেয়াল আসে টিভি দেখেই যাবো বিভাগ করেই যাবো বো নামাজ ফলবো তাহাজিতে ফলবো এর সাথে ফলবো রাষ্ট্র ফলবো আওয়ামী লীগ ফলবো রিফাতে করব গুণা তার মানে হল আসলে উপর উপরে তুমি আল্লাহকে মবত বলতে কিন্তু ভিতর ভিতরে তোমার কি হবে এর ফলাফল কি দাঁড়াবে আল্লাহ তালে বলছেন এইরকম ব্যক্তিকে যে নাকি ভিতর ভিতরে তার খায় সাথে সাহবাতের পূজা করে ভিতর ভিতরে সহকার কাজ চালাই যাচ্ছে দুস তো শাহবাদের নফাম করি করে যাচ্ছে এবং সদরপথে গুনা করি যাচ্ছে ইসলামের নাম নাই তাম নাই ইস্তেফারের নাম নাই এরকম লোকের এলিম কালাম থাকে সত্য আল্লাহ বলেন এদেরকে আমি গুমরা করে দিব্লাহুল্লাহ আলাহ এলমিন যারা বেদুন ইস্তেফার বেদুন ইসলাম বেদুনে তীবন কাটায় আল্লাহ বলেন যে এরা আসলে নসের মাহত বানায়ছে আল্লাহ তাদেরকে আসলে মাহবদ আল্লাহ তালাকে মাহবুদ মুখে বলতে হয় তাই বলে আল্লাহ তালা তাদের মাহবুদ না এদের কলমাতা দিলের উপরে না দিলের নিচে দিলের উপরে না দিলের নিচে দোষ দেখেন না সিগারেট কোম্পানি বিড়ি কোম্পানি সিগারেটের প্রসাদ যখন লেখে সিগারেটের ফটোটা একটু সুন্দর করে দেয় সিগারেটের নামটা কত বড় করে দেয় আর রাষ্ট্রীয় আইনটা কত ছোট্ট করে নিচে লেখে দেয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম একটা আইন লেখে না সাইন বোর্ডে লেখে কিন্তু উপরে লেখে না নিচে লাগে নিচে করে লেখে ছোট্ট করে লেখে কেন লেখে মানুষনে লেখে না মানুষরা লেখে না মানার নিয়ে তাই লেখে ভাব কায়দা হলো কি ও দেশের আইন তোমাকে শ্রদ্ধা করি তোমাকে লেখতে হয় তাই লেখি না লেখলে হয় না তাই লেখি এদেশে বাস করতে হবে লেখতে হবে তাইতে লেখি আসলে আমার দিলে থাকছে না পড়ানো থাকছে না আমল তো করিও না করবো না আমি তো সিগারেট খেয়ে সিগারেট খাওয়াবো ঠিক না কথাটা বুঝে আসছে না দাদা ভাই দোস্ত ঠিক এমনিভাবে যারা আমরা নবশ্রী গুলামি করতেছি গুণা ছাড়তেছি না সুরাফাতে গুপন হাতে সদর হতো গুণা করে যাচ্ছি আবার লালা করতেছি এই লালা ভরা মানে কি না পড়লে সমাজে বাস করা যায় না মুসলমানের খাতে নাম পাওয়া যাবে না সেজন্য ওটাকে রাখতে হয়েছে ছোট্ট করে দিলীপ তালে রেখে দিলাম সুরদ্ধা কিন্তু তাকে না সুরোদ্ধা করবে হলো শ্রদ্ধা করবো মানবো কাকে নবো গোলামি করবো না তার মানে মানুষ যদি এই কলমা তৈরিবার হককে হালকা করে না দেখে হালকা করে দেখার অর্থ কি বলেন এটাকে পরিবর্তন করার কোনো চিন্তা নাই পরিবর্তন করার কোন পরিবর্তন করার কোনো চিন্তা নাই এটাকে বাধা দেওয়ার কোন চিন্তা নাই ক্ষমতা আছে নিজের ঘরে নিজের শরীরে নিজের পরিবারে নিজের ছাত্রদের ভিতরে নিজের মুরুতদের ভিতরে দুস্থ নিজের মুসলিমদের ভিতরে প্রকাশ্য অন্য হবে আর তার কোনো রত নাই প্রতিবাদ নাই পরিবর্তন করার চেষ্টা নাই বলেন যে ব্যক্তি এরকম হবে সে ব্যক্তি কর্ম করল কিন্তু কর্মের হাত নষ্ট করে দিল এই কলমায় ওই ব্যক্তিকে কোনো ফায়দা দিবে না এই কলমায় তার থেকে আদাহত দূর করবে না এই কালেমা তার থেকে বিবে নাবুদ বানায় বসে আছে এরা আসলে কিন্তু আল্লাহ তালাকে মাহবুদ কার্যত এর কুফলে এরা ইস্তেফার করে না তবা করে না তার মানে যারা ইস্তেফার করে তবা করে এসলা করায় এদের দ্বারা হবে না তা না এর দ্বারা গুণা হবে কিন্তু এই গুণা হওয়া আর একজন অতেছে বিনা তুনা করে যাচ্ছে বিনা ইসলা গুণা করে যাচ্ছে দোস্ত সে সে গুণা করা মানে গুণা করা করে সে দৃঢ়পথ হয়ে গেল আজ যে ব্যক্তি গুণা করে এসলার কণ্ড হয়ে যায় ওই ব্যক্তিকে মজরিম বলা হয় ওই ব্যক্তিকে বলা হয় কিন্তু হাদিস শরীফ আসছে যে ব্যক্তি খালেস তবা করে সাথে আজববিল সাথে ভবিষ্যতে আল্লাহ আর করব না শতকরা পুষাত্তর ভাগ ওয়াদা দিল আল্লাহ আমি আর ইচ্ছা করে করবো না যা করেছি নির্মুখার আমি করে ফেলেছি লজ্জিত আমি এরকম লজ্জিত হয়ে দোস্ত আগামীতে আগেও যদি সে দৃঢ় সম্পর্ক করে এর নাম হলে শরিয়তের পরিবেশের দাবা এরকম তবা করার পরে হুজু সাল্লাহাম বলেন ওই ব্যক্তিটা আবার সে গুণা করে আবার সেরকম দৃঢ় সংকল্প করে তবা করলো আবার সে গুণা করলো আবার দৃঢ় সংকল্প করে তবা করলো এরকম সত্যুর বলেন যে একই গুণা করে আর একই ধরনের তবা করে দু সরকার আলাদা সত্যিকারা একই গুণা বারবার করলো তাকে মাসিয়া তোলা হয় না আর একদম কবা না করে বলে কি তবা করবানি পরে আগে কিছুদিন করেনি কয়েক মাস গুণা করে নি কয়েক মাস করতি করতে শেষে এত শক্ত হয়ে গেছে গুনার পদভ্যাস কাজে একটু সুল দাড়ি পাকার করবেনি সুল দাঁড়িয়ে পাকার পরে এই করতে বিনা এত শক্ত হয়ে গেছে প্রজে দুর্বল হয়ে নি বিছানায় পড়েনি তারপরে করবেনি দোস্ত বিছানায় পড়ার পরে আপনি ত্রফিক পাবেন তার কি আছে ত্রফিক তো আল্লাহ তরফ থেকে আসে আল্লাহ ত্রফিক কাকে দাম করেন যে ব্যক্তি না লজ্জিত হয়ে দোস্ত বারবার চেষ্টা করতেছে বারবার বারবার আজমু করতেছে আবার তার তবা যাচ্ছে তার আজম ভেঙে যাচ্ছে এরকম লোককে আল্লাহ শেষ বয়সে তবা করে প্রফিট দিয়ে দিন আমাদের যেমন নাকি একজন অজু করলো অজুর অবস্থা থাকার নেত্রে অজু করলো যে আমি সব অজুর অবস্থা থাকবো কিন্তু গ্যাস্ট্রিকের কারণে যে করোনার কারণেও তার অজু ভেঙে গেল আবার ফেললো আবার কিছুক্ষণ ওজু ভেঙে গেল আওয়াজ উজু করলো চব্বিশ ঘন্টা চব্বিশ বার্সে উজু করলো এই লোকটাকে কি হবে না বা বলা হবে ঠিক এমনি ভাবে একজন তবা করলো এসলার হতে চললো আবার তো তবা ভে গেল আবার সে তবা করলো আবার তবা হয়ে গেল আবার তবা হয়ে গেল এই ব্যক্তিকে তিন বলা হবে কি বলা হবে তাকে পুরানি কিছু সংবাদ আসছে ইন্নল্লাহ ইউনাল্লাহ ইউবুদ্িন আমার হাজরত বলেন যে আল্লাহ বলতেছেন সত্যিকারের তবাকারীকে আল্লাহ তালা মাহব্বত করেন শুধু মাহব্বত করেন বলে না ইউারের সিগা মুজারের ভিতরে হালও আছে মুস্তাকবেল আছে অর্থাৎ বর্তমান জমানো আছে ভবিষ্যৎ জমানো আছে তাহলে আল্লাহরা তবাকারী সম্পর্কে কি বললেন যে ব্যক্তি খাটি তবাকার নালা আল্লাহ তারা তার সম্পর্কে বলে দিলেন আমার তবাকারী বন্ধা তোমাকে আমি বর্তমানেও ভালোবাসবো ভবিষ্যতে ভালোবাসবো অর্থাৎ তোমার খাটি তবা বর্গতে তোমার সাথে আমার সাথে একটা মহাপতের সম্পর্ক স্থায়ী হয়ে গেল আমার হতর তারা দামত দরকার বলে যে এই খাটির তবর ফরকতে আল্লাহ ফ্র এই ব্যক্তিকে একদিন না একদিন ছাড়া হয়ে গেল মতের আগে হলো দোস্ত তার ফতে আসার কাকর ফতে আসার ত্রফিক আজকের জন্য এটা ইউ বলতে ইউহেব্বু ইহেব্বু মুজারের শিকার দ্বারা পর্যন্ত এটা দালালতুন নস পাওয়া যাচ্ছে যে তবাকারী কাল্লা তো না পরবর্তীতে যদি সে যায় আল্লাহ ফাকর বলি যে তাকে কথা আনার আসা এবং তবার সাথে কাকর সাথে সেজন্য ভাইও দোস্তি যাবো ফলে করবো এ কথা বলে বসে থাকা ঠিক না বলা যায় না পরে কফি খায় কিনা বলা যায় না এক্সিডেন্ট হয়ে যায় কিনা বলা যায় না স্টপ করে কিনা বলা যায় না আমি আবার কি সে পরিবেশ পাই কিনা দিনের অবস্থা ভালো থাকে কিনা মন মস্তিষ্ক ভালো থাকে কিনা ইমানের অবস্থা ভালো থাকে কিনা কিচ্ছুর গ্যারান্টি নাই তাদের সামনে সুযোগ পাইছি সুযোগে সদ ব্যবহার করি এখনই তবা করি এখনই ইস্তেফার করি এখনো ইসলাম করে ভর্তি হয়ে যায় এই ভর্তির বার করতে আমরা করেছে হাঁকেমুলের মধ্যে কথা বলতো দোস্ত বলেন যে এই ব্যক্তিকে আল্লাহ তালা শেষ বয়সে হলো মৃত্যুর পূর্বক্ষণে হলো তবা করে এবং ইমান হারতে মহৎ প্রস্তুত করে আজ তা না করি তাহলে কি হবে গুণা করতে লাগলাম তবা করতেছি না গুনা করতেছি কিন্তু তবা করতেছি না ইসলাম করাচ্ছি না অবস্থা কি হবে আল্লাহ তালে গুমরা করে দেওয়া হবে সত্য আল্লাহ এই ব্যক্তির কানের উপরে এই ব্যক্তির কানের উপরে এবং অন্তর উপরে মহর লেগে দেওয়া হবে মহর করে দেবে আল্লাহ তালা এলোকে চোখের উপরে পর্দা ঢেড়ে দেবেন তার মানে এই লোক আর এখন হক কথা দেখতে পায় না শুনতে পায় না বুঝতে পারে না হক আর বুঝে আসে না হক আর বুঝে আসে না এত বেশি মাত্রায় গুণা করা হয়ে গেছে বিনায় পাওয়া বিনায় যার কারণে এখন সরকারি সিল লেগে গেছে দিলের ভর সিল লাগছে কামের ভর সিল লাগছে শরীর বারবার গেছে এখন যত হক কথায় বলা হোক আর বুঝতে পারে না শুনতে পারে না আর হক লোকদেরকে দেখে চিনতেও পারে না আল্লাহ বলেন যে এই সমস্ত তার পাপের কারণে আমি তারপরে অভিশাপ দিয়েছি তার পাপের অভিশাপে তার দিল্লি পরে মহার লাগেছে তার কানের পর মহার লাগছে তার চুপি পর্যা পড়ছে এরপর কি বলেন আল্লাহ যাকে তার গুনাহের কুফালে না করার কারণে ইসলাম না করার কারণে গুনা করার কারণে যার আল্লাহ আল্লাহাদাকে গুমরা করেছেন তাকে আর কে হেদায় দিতে পারে কার সত্যি আছে আসারা তাদের কারণ তোমরা কি এখনো উপদেশ গ্রহণ করবে না এখনো তোমরা নসিহত হাসিল করবে না দোস্ত আল্লাহ আরাকায় বলেন যারা বিনা তিনা এসলায় গুণা করে যায় তাদের সম্পর্কে আলোচনা বলেন এরা গোমরা এরা পথ শুধু পথ হারা না শ্রেষ্ঠ পথ এরা পথ প্রশ আমরা প্রত্যেকদিন সুরা ফাতে পথগ্রস্ত লোকদের রাস্তা থেকে ফাঁসা যায় আল্লাহ আপনি মাকজুবালেহীন এবং দলিন লোকদের রাস্তা থেকে আমাকে হেফাজত করেন আপনি সেরাজ মুস্তাকিম দান করেন পুরস্কার প্রাপ্ত লোকদের পথ দেখান অভিশপ্ত লোকদের পথ দেখেন না আপনারা পথ হারা হয়ে গেছে গোমরা হয়ে গেছে এই সমস্ত লোকদের পথে আমাদেরকে চালায়ন না পথ কারা মুফাসিন লিখেছেন ইহুদি এবং নাসারা ইহুদি নাসারা আপ মানে কিতাব পেয়ে পথ পাইছিল কিন্তু গুণ ছাড়তে পারে নেই টাকাপুরি ছাড়তে পারে নেই অহংকার ছাড়তে পারে নেই হিংসা ছাড়তে পারে নেই যার কারণে তারা হৃদায়ত পেয়েও যে রাস্তা হারা হয়ে গেছে এমনি ভাবে পর্যন্ত যত লোক এই স্বভাব চলবে রোগ নিয়ে থাকবে না তবা করবে না এরা হবে আল্লাহাক বলেছে শ্রেষ্ঠ গুমরা হয়ে যাবে এরা কারা যারা নামে খায়ের সাথে করে খায়ের সাথে করে আল্লাহ মিনাল্লাহ। খেয়াল খুশিকে আনুবত্য স্বীকার করে এদের চেয়ে শ্রেষ্ঠ গুমরা আর কে হতে পারে অমান আজাল্লাহ তাহলে যারা দস্ত গুনা করে গুমরাহির পথে চলে বিবাদের পথে চলে এদেরকে আল্লাহ বলতেছেন যে এরা শ্রেষ্ঠ হয়ে গেছে এরকম আল্লাহ তালা হেদায়ত দান করেন না সেজন্য আমার সম্পর্কে রসুল্লাহলিশ হাকিঘাত বলতেছেন যে তোমরা জীবনে বেশি বেশি দুটো জিনিসকে আঁকড়ে ধরো একবার লালি বেশি বেশি করতে বলেছেন তোমরা লাল বেশি পরিমাণ বিক্রি করো বেশি ইস্তেফার করতে গেছে ও ভাই দনিক একশোবার ইস্তেকবার একশোবার তাই করতে চায় না তুমি চিন্তা করেন দনিক যদি একশোবার লালি ললা হয় তাহলে মাসে তিন হাজার করা নাকি তিন হাজার করা দিনে তাহলে বছরে ছত্রিশ হাজার হয়ে যাবে দশ বছরে কয়েক হাজার যাবে তোমার আসলে বহুত লাল্লাহ ফের আমল্লা হয়ে যাবে কিন্তু কার হবে যে শুরু করেছে আজ দেখে না করবানি ধরবানি পরে আরেকটু পরে বয়স হোক বুড়ো হয়ে সংসার ধর্ম ছেড়ে দিয়ে চাকরিতে রিটারমেন্টার হয়ে তখন ধরবো দোষ তো সাধারণত ট্রফিক হয় না করা মন মানুষ চায় না মন মানুষটা বিগড়ে যায় দিল বিগড়ে যায় তারা শরীর কিছু না কথা মনে করে আশ্বুস লাগে অশান্তির কারণে মনও চায় না কিন্তু দোস্ত আল্লাহাক হাবিফ সল্ল আসাল্লাম পরামর্শ দিচ্ছেন তোমরা আল্লাহ এসে বেশি বেশি বলো কেন ফাইন না ই বলে আমি মানুষকে গুণা করাই ধ্বংস করি আমি মানুষকে গুনা করাই ধ্বংস করি সকুর গুনা করে ধ্বংস করি জেনা করায় ধ্বংস করি টিভি বিসিআস দেখায় ধ্বংস করি বিপর্তা করে ধ্বংস করি অহংকার করে ধ্বংস করি অন্য প্রতি ধ্বংস করি কিন্তু সে যখন আবার করে আর লালা পড়ে তখন সব গুণাবুলি আবার তার মা হয়ে যায় সে আমার সমস্ত স্কিমকে সে ধ্বংস করে দেয় বাহলা কোনলাফার তখন সে লাল আমাকে ধ্বংস করে জালিকা। ইবল বলে আমি যখন দেখলাম যে মানুষের সঙ্গে আমার চলল না আমি তারে গুণা করাই সে ইস্তেকফার করে আর সে তহবা করে সে লাল পড়ে তখন শয়তান আবিষ্কার করলো রেগে দিয়ে এমন কিছু কাজ করাইতে হবে যে সে পূজা করবে খালি খায়ের সাথের পূজা করবে হাওয়ায় নশ করে তোলা করবে খেয়াল খুশি মতো চলবে বেটাতে লিখতে হবে তখন কি হবে সে নিজেরা সান্ত্বনা দেবে আমি গুণা করলে কি হয়েছে আমি তো নামাজ পড়ি আমি গুণা করলে কি হবে আমি তো রোজয় রাখি আমি গুণা করলে কি হবে আমি জাকাত দিই আমি গুণা করলে কি হবে হ্যাঁ আমি দিনের খেতমত করি দিনের মেহনত করি এরকম তাকে সান্ত্বনা দিয়ে রাখবে দোস্ত তাকে গুণা ছাড়তে দিবে না আর তাকে বেদাত করাবে বেদাতকে জিনের নামে করাবে বেদাত যারা করে তাতে বেদাতকে বেদাত মনে করে করে না তিন মনে করে করে। শয়তান বলে যখন দিন মনে করে করবে সে তবা করবে না শেখ জাকারিয়া রহমদুল্লাহ লিখেছেন যদি মানুষ কোন প্রকাশ্য গুনা করে চুরি করে সেনা করে সে ব্যক্তি একদিন একদিন তবা করবে সে তো মনে করে করছে কিন্তু বেদাতকে যারা কি সুন্নত মনে করে করছে দিন মনে করেছে সে তো কোনোদিন তবাই করবে না মত হয়ে যাবে ইবলের সূক্ষ্মকিম চালে সে কামিয়া হয়ে গেল দেখলাম দেয় আমি এখন ওই লাইন ছেড়ে দিয়ে তোরা জিকির করে আমি তারা খায় সাথের পূজা করতে লাগা গেলাম তাদেরকে আমি খেয়াল খুশির পূজায় লাগা গেলাম খেয়াল খুশির অনুগত্যের কাছে লাগা দিলাম কিন্তু তারা মনে মনে ধারণা করতেছে তারা হেদায়তের হতে আছে আসলে কিন্তু তারা গুমরা পথে আছে গুণায়ের পথে আছে মা কি বলে নিজের এত সাহবের হতে আছে আল্লাহ আনুগত্যের হতে সে নাই কিন্তু ধারণা হতে আছে দোস্ত রসুল্লাহ সাল্লাহ সালাম সেজন্য আপনাকে আমাকে তবার হতে তাকবার পথে এসে এবং জিগির পথের সাথে হাত এই পথ এমন পথ যে পথে আসার বরফে আল্লাহ ফাক রফরিদ একদিন না একদিন সমস্ত গুণাগুলি ছাড়া ত্রফিক দান করবেন ইসলাম ট্রফিক দান করবেন তার লোক মহাল্লা হয়ে যাবে থেকে তবা করে ইমানের সাথে মহৎ হয়ে যাবে সর্বনিম্ন আর আল্লাহ যদি কফাল করে রাখেন তাহলে উচ্ছাঙ্গের আল্লাহ তিনি যাওয়া হয়ে যাবে আল্লাহ আক্রবরি আমাদের সকলকে এই কথাগুলি মোতাবেক আমার কাছে দান করেন তারা থেকে তবা করা দান করেন নিঃশ্বাসের বিশ্বাস নাই দোস্ত মৃত্যুর কোন ঠিকানা নাই মৃত্যু কোনো ঠিকানা যায় তো কখন এসে যায় আমাদের সাহেব বলেন জিন্দি কাজ না আল্লাহ তালা আমাদেরকে জীবন নামে একটা বিষয় যে বিষয় শেষ তারিখ জানা নাই আর যে বিষয় এক্সট্রাংশন করার যায় না যে বিষয় বাড়ানো যায় না মানুষ দুনিয়াতে বিষা নিয়ে বিদেশে গেলে শেষ তারিখ জানা থাকে আর ফালাইতেও পারে কিন্তু আল্লাহ যে বিষয় দেন তার শেষ তারিখও জানা নাই আর কি বাড়ানো যায় না কাজে এই যে বিশাল অবস্থা এরকম হয় শেষ তারিখ ধারণা ধারণ যায় না সে বিশাল সতর্ক ধারা দরকার কিনা কবে সেই ডেট এসে যায় সেজন্য ভাই আমি আপনাদেরকে